আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ান্নার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে এই গ্রন্থটি আমাদের দেশে ইমাম তহাবিরা বরং বলে থাকি যে সমস্ত অলির থেকে একজন নবী অনেক উত্তম এই বিষয়ে আলোচনার সাথে আমরা গত পর্বে আলোচনা যে যারা নবীদের সাথে শত্রুতা পোষণ করে তিন শ্রেণীর লোক আগে তাদেরকে বলা হতো বারা বা ব্রহ্ম সমাজ বর্তমান সময়ে যারা প্রচলিত আছে এরা একটি গোষ্ঠী আছে যারা হিন্দুদের মধ্যে তারা নবীপ্রেরিত হবে তারা বিশ্বাস না। তারা মনে করেন যে আল্লাহ তালা নজ্লাহ মিন্দালিক বা আমরা কখনো উচ্চারণ করতে আমাদের জন্য সেটা কঠিন হয় সেটা হচ্ছে আল্লাহ তারা নিজেই নেমে আসেন কোন মানুষের সুরতে বা কোন মানুষের ভিতরে তিনি বা কোন সৃষ্টিকূলের কারো সুরত ধরে তিনি চলে আসেন এই তাদের কাছে বহু অবতার আছে কখনো কখনো এমনকি তারা শুকর অবতার পর্যন্ত তারা মনে করে মৎস্য অবতার তারা মনে করে বিভিন্ন অবতার তারা ধরে রাখে কিন্তু তারা বলে যে আল্লাহ নিজে আসে না কেন লোক পাঠায় কেন তারা মানুষকে কেন ডাকবে এই জাতীয় জিনিসগুলো তারা সন্দেহ প্রকাশ করতো এবং তারা বলতো এটা যে রসুলগঞ্জ জানি আসেন আসছেন তা যদি কোনো মানুষের বিবেকে ধরে তাহলে আর রসুল প্রেরণের দরকার কি আজ বিবেকে না ধরে তাহলে সেটা আসে কি লাভ তারা কথা বলছে আসলে কথা ঠিক নয় অনেক জিনিসই আছে যা মানুষের বিবেকে ধরে না বা বিবেকের ভিন্নতার কারণে একজনের ধরে আরেকজনের ধরে না সেখানে সঠিক তথ্যটি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি নবির আসলকে পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন এবং যারা সঠিক পথে মানুষকে দেখাবে পথ দেখাবে সেরকম সৎ পথের আহ্বানকারী এবং দূরে সরিয়ে রাখার মতো লোকদেরকে তিনি তাদেরকে দিয়েছেন সঠিক দিক নির্দেশনা হেদায়তের বাণী এবং তাদেরকে দিয়েছেন আলো এটাই হচ্ছে সঠিক কথা আমরা সেটা জানি কিন্তু ব্রাহ্মণদের ছাড়াও আরো দুটি গোষ্ঠী আছে যারা নবুয়ত এবং রেসারতকে অস্বীকার করেছে এবং প্রয়োজনীয়তা গৌণ করে দেখেছে অনেকে সরাসরি অস্বীকার করেছে তব মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ফালাসেফা যারা দার্শনিক যারা গ্রিক দর্শন বলেন বা বিভিন্ন বড় বড় দর্শন পৃথিবীর যেখানে যারা দার্শনিক আছে যারা নাস্তিক দর্শনে বিশ্বাসী যারা নাস্তিক দর্শন কিছু মানুষ আছে আস্তিক তবে তারা দর্শনে বিশ্বাসী মনে মনে তারা আস্তিক ভিতরে ভিতরে তারা অস্বীকার করেন আল্লো অস্তিত্ব কিন্তু তারা আবার দর্শনশাস্ত্র বিশ্বাসী এরাও কিন্তু মূলত এই আস্তিক হওয়া তাদের কোনো উপকার দিবে না বরং এরাও কিন্তু সত্যিকার কাফের কারণ তারা তারাও অস্বীকার করে রিসারতে অস্বীকার করে থাকে তারা বলে থাকে এটা যে নবীরা তো যা আনছে তা হচ্ছে ওয়াহি বা প্রত্যাদেশ যদি বিবেক প্রত্যাদেশের সাথে মিশে যায় একরকম হয় তাহলে আর প্রত্যাদেশের প্রয়োজন নেই আজ বিবেক যদি কোনো প্রত্যাশা বিরোধী হয় তো বিবেককে প্রাধান্য দিতে হবে এই জন্য যারা তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি বিখ্যাত তারা অস্বীকার করেছে এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পর্যন্ত অস্বীকার করেছে তোর মধ্যে আমরা জানি সক্রেটিসাল্লামের সাথে দেখা করতে অস্বীকার করেছে বলেছিল আমরা সভ্য জাতি মুসা আলাহিসের কাছে গিয়ে আমাদের সভ্য হওয়ার প্রয়োজন নেই নামাজবিল্লা ঠিক তাদেরই উত্তরসূরি এখনো রয়ে গেছে তাদের উত্তরসূরি হচ্ছে বর্তমান সময়ে যারা নিজেকে সেকুলার দাবি করে সেই সেকুলারদের মধ্যে দুই শ্রেণীর আছে এক দল আছে যারা পরিপূর্ণভাবে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নাস্তিক বলে এরা পরিপূর্ণভাবে বলে যেহেতু সেখানে কোনো আল্লাহ নেই তাদের কাছে সুতরাং তার নবী পাঠান রাসুল পাঠানোর কোন প্রয়োজনীয় নেই এগুলি এই এই সেকুলার সরাসরি ইউরোপ আমেরিকাতে রয়ে গেছে দ্বিতীয় ধরনের সেকুলার যা মুসলিম দেশে তারা পাচার করেছে তা হচ্ছে যে ঠিক আছে মেনে নিলাম যে আল্লাহ তাল অস্তিত্ব রয়েছে কিন্তু তিনি আবার রাসুল পাঠাবেন কেন তাঁর এই প্রয়োজন নেই এবং আমাদের বিবেক আমাদের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যথেষ্ট তারা মনে করে যে হ্যাঁ যদি ইমানি বিষয় হয় আকিদার কোন বিষয় হয় সেটা আমরা মেনে নিলাম কিন্তু আমাদের জীবন প্রবাহে জীবন পরিচালনার জন্য কখনো নবী আসুলদের কোনো দিক নির্দেশনা প্রয়োজন নেই আল্লাহর দেয়া কোনো আলোর প্রয়োজন নেই এই জাতীয় লোকগুলো সব সময় সব সময় শত্রু ছিল সবসময় তারা নিজেদের জ্ঞান নিয়ে অহংকার করত এরা সবসময় নবী রাসুলদের শত্রু ছিল এবং আল্লাহ তাল দিনের শত্রু তারা ছিল কোরআনে করিম আল্লাহ তাদের সম্পর্কে উল্লেখ করে আল্লাহ বলেনম্বর আয়তা আল্লাহ বলছেন যখন তাদের কাছে আমাদের রাসুলগন আসলেন প্রমাণসহ তখন তারা নিজেরা খুশি হল তাদের কাছে যা আসে তা নিয়ে যে আমাদের কাছে বহু আমরা অনেক জ্ঞানী আমাদেরকে তোমরা জ্ঞান দিতে এসো না এই জ্ঞান নিতে তারা রাজি হলো না ও হাকিমা কানু ভি ই এবং তারা যে জিনিস নিয়ে ঠাট্টা করত সেই ঠাট্টা জিনিসটাই তাদেরকে পেয়ে বসলো তাদের উপর আল্লাহর গজব তখন নাজির হলো আজাব নাজির হলো এই উন্মতির উপরে আজাব গজব নাজির হবে না কিন্তু এটা এটাও একটা কারণ হচ্ছিল সুলন দোয়া করার কারণে সমূলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে না কিন্তু তারা এই সুযোগে ঠিকই নবুয়ত এবং রিসালতের বিরোধিতা করতে আরম্ভ করেছে তারা অনেকেই মনে করে যে নবুয়ত এবং রিসালত থাকবে ঘরে অথবা মসজিদে বাইরের জিন্দিগিতে মানুষের জীবনে এবং সমাজ ব্যবস্থায় অথবা রাষ্ট্র ব্যবস্থায় নবুয়ত এবং রেসালতের কোন প্রভাব থাকবে এটা তারা মানে না বর্তমান এই জাতীয় লোকগুলো অনেক বেশি বেড়ে গেছে বিশেষ করে এই সমাজে বাংলাদেশ বলেন বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম দেশগুলোতে আল্লাহ তালার দেয়া নবুয়ত এবং রিসালত এবং আল্লাহ তালা দা নুর এবং আল্লাহ তালা দা এবং আল্লাহ দেয়া এই রোহ এই কোনটাকে তারা মানুষের জীবনে বাস্তবায়ন করতে রাজি নয় তারা বলে থাকে যে এই জিনিসগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই আমরা সভ্য জাতি আমরা বুঝি ভালো মন্দ আমরা বুঝতে শিখেছি এরাও কিন্তু বিবেককে প্রাধান্য দিয়েছে কোরআন করিম আল্লাহ তালে বলেছেন ও কেকা রোহামা এইভাবেই আপনার কাছে আমরা রুহ পাঠিয়েছি রুহ যেমন জীবনের জন্য প্রয়োজন মানুষের জীবনের জন্য প্রয়োজন তেমনিভাবে এই জগতের প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর দেয়া ওয়াহিটা প্রয়োজন এই জন্য আল্লাহ নাম দিয়েছেন ওয়াহি এরা আসলে বিবেককে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আল্লাহ দেয়া রুহকে এই জীবনের যে মূল তত্ত্ব যেটা অনুসরণ করলে তাদের জীবনটা সুন্দর হতো এবং যা অনুসরণ করলে তারা প্রাণ পেত সেই জিনিসটাকে তারা অস্বীকার করে বসেছে ইব্রাহিম রহমতুল্লা বলেন ইল্লা ইল্লা যতক্ষণ পর্যন্ত রাসুলদের আনয়ন করা হেদায়ত এবং নূর যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে কিন্তু যখন দুনিয়ার বুকে ফাইজা দারসুল আল দুনিয়ার বুক থেকে যখন রাসুলদের রাসুলদের নিয়ে আসা হেদায়ত এবং নূর এবং আলো রোহ এগুলো যখন মিটে যাবে এবং সেখান থেকে চলে যাবে খারাব আল্লাহ আল্লাহ তাহলে তখন উপর এবং নিজ সমস্ত যে বড় দুইটি জগৎ আছে জগৎকে তিনি ধ্বংস করে দিবেন আর তখনই কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ যখনই মানুষ মনে করবে যে ওই প্রয়োজন নেই আমার বিবেকের যথেষ্ট যেমনিভাবে এখন বিবেকবাদীরা তথাগত বিভাগদের বলে থাকে তারা কিন্তু আসলে এই কেয়ামত কায়েমের তারা প্রক্রিয়া তারা তৈরি করে দিচ্ছে অর্থাৎ যখন তারা মনে করবে যে আল্লাহ তাল্লা দেয়া দিনের কোন প্রয়োজন নেই নিজেদের জীবনেও প্রয়োজন নেই বাইরেও প্রয়োজন নেই সমাজের প্রয়োজন নেই রাষ্ট্র তারা আসরে নবির মাধ্যমে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে আল্লাহ দেয়া ওয়াহিকে আল্লাহর দেয়া রুহকে আত্মাকে তারা অস্বীকার করে বসলো এবং এর মাধ্যমে তারা মূলত নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিবন্ধিত করলো মূলত এটা তারা ভুলের উপর আছে। কারণ কখনো মানুষ বিবেককে এত উপরে প্রাধান্য দেয়া। मान दी पर दी त क्षति हो कारण विवेक कठिक पथ देखा सठीक पथे सहयोग करते मात्र क्योंकि सठीक पथ कौन आल्लर पक्षा जीवन व्यवस्था आल्ला पक्षा आलो तर पक्ष रोह देा रोह सेटाई शुद्म तक मानसिक पथ देखाते एक जिसमें जाना दरकार हमत दार्शनिक देर अस्वीकार कर एक बड़ कारण हम दार्शनिका आल्ला सबकूर सृष्टि करा अस्वीकार कर सृष्टि अस्वीकार करा बोलें हमाल फल अर्थात कार्यकर विवेक जिनिस उपचे पड़ार मत কোনো কিছু উপচে পড়েছে কোনো কিছু সেখান থেকে এসে পড়েছে এবং সেটা মনে হয় যেন তাদের আল্লাহ তাদের ইচ্ছা করে করেন নাই বরং সেটা বের হয়ে গেছে যেমনিভাবে পাতিল থেকে ধোঁয়া বের হয় বাষ্প বের হয় আগুন থেকে ধোঁয়া বের হয় তেমনিভাবে আকলুল ফাঁড়াল থেকে অর্থাৎ তারা আকলুল ফাঁড়াল বলতে রাজি আকাশকে এবং যেই যারা উপরে যা দেখছে যার দৃশ্যমান যে উপরস্থ যে জগৎ আছে সেটাকে তারা আকুল ফাড়াল বলে সে আকলুল ফাড়াল থেকে একটি জিনিস বের হয়েছে উপচে পড়েছে এবং সেটাই হচ্ছে এই জীবন যা দেখা যাচ্ছে সেটা অর্থাৎ তারা সরাসরি যে সৃষ্টি আল্লাহ তালা কর্তৃক সত্য একজন সত্তা সত্তাক্তৃক সৃষ্টি করেছেন এবং সেটা ভিন্ন সৃষ্টি এটাকে তারা বলতে রাজি নয় তারা মনে করে সমুদ্রের ঢেউয়ের মতো যেভাবে একটি ঢেউ উঠেছে আবার তেমনিভাবে সেখানে এরকম কিছু ঘটেছে এই জিনিসটা বলার পিছনে তাদের দুটি কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে তারা মনে করে যে মূল মাদ্দা মূল জিনিসগুলি যে সেটা কাদিম বা সেটা চিরস্থায়ী কখনো সেটা কেউ সৃষ্টি করেনি অর্থাৎ পৃথিবী বা সমস্ত জিনিসের মূল মূল যে উপাদান উপাদানগুলি তারা মনে করে যে সেটা চিরস্থায়ী অত আগেও ছিল পরেও থাকবে কখনো সেটা নতুন করে তৈরি হয়নি সেই জন্য মানুষ বা অন্যন্য কোনো সৃষ্টি নতুন করে তৈরি হয়নি বরং সেটা কোনো বড় সত্তা থেকে ছোট একটা অংশ ছুটে যেন ছিটকে পড়ে আসে তৈরি হয়েছে এই জাতীয় জিনিসগুলো তারা মনে করে থাকে এই বিশ্বাস এখন তাবৎ দার্শনিকরা মনে করে থাকে আগে দার্শনিকরা কিছু মনে করতো যে সেখানে কখনো কখনো কোনো দার্শনিক বলতো যে পাঁচটি জিনিস হচ্ছে মৌলিক এরপরে কোন মানুষ দুটি জিনিস কেউ বলতো একটি জিনিস কেউ বলছে এইভাবে ভাগ ভাগ প্রত্যেকেই মতভেদে লিপ্ত রয়েছে কারণ যখনই সেটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আসবে না তখনই মানুষ সে জাতীয় মতভেদে লিপ্ত থাকবে এই দার্শনিকদের এই কথার অর্থই হচ্ছে তারা মনে করে যে পৃথিবী হচ্ছে প্রাচীন কাল আছে সর্বপ্রাচীন সেখানে কোনো নতুন করে কিছু তৈরি হয়নি অর্থাৎ কোনো কিছুই নতুন করে হয়নি শুধু ভাঙ্গা গড়ার খেলা হয় কোনো কিছু নতুন করে তৈরি হয় না আল্লাহ কোনো কিছু সেটাও তারা বিশ্বাস করে না এই তারা মূলত আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল প্রেরণকে তারা অস্বীকার করে থাকে তারা মনে করে থাকে যে এইটা তো কোনো ক্রমেই গ্রহণ করা যেতে পারে না কিন্তু আশ্চর্য লাগে এই জিনিসগুলো যখন মুসলিম নামধারী কিছু দার্শনিক এই জাতীয় জিনিসগুলি বিশ্বাস করে থাকে তমধ্যে আশ্চর্য হয় যখন দেখা যায় যে তাদের দার্শনিকদের এই সমস্ত মুসলিম দার্শনিকরা কোন কোনো কোনো কোনো মুসলিম দার্শনিক দেখা যায় তথাগত মুসলিম নামধারী তার নিজেদেরকে মুসলিম মুসলিমদের অন্তর্ভুক্ত মনে করে তারা এবং অনেকেই আমরা তাদের নিয়ে গর্ব করে থাকি যারা মুসলিম দার্শনিক এরা মনে করে থাকে সেই জন্য যে নবীদের উপরে স্থান পাবে দার্শনিকরা নজবিল্লা নবীদের উপরে তারা দার্শনিকদের স্থান দেয় তারা বলে যে নবীরা তো আর যদি সত্যি সত্যিই থাকে তো আরেকজনের বার্তা বহন করে নিয়ে আসে তা সত্য হতে পারে মৃত্যু হতে পারে দার্শনিকরা সরাসরি সরাসরি নিয়ে আসে তারা তারা যে আখরুল ফাল বলে বা কার্যত কার্যত বলে তারা সষ্টাকে সেখান থেকে সরাসরি তাদের উপর পড়ে তাদের মধ্যে মনে প্রবেশ করে সেই জন্য সেটা তারা মনে করে যে দার্শনিকরা বেশি উপরে রয়েছে এই যারা মধ্যে বড় বড় দুজন বলতে মুসলিমরা অনেক সময় থাকে দার্শনিক বলে এর মধ্যে একজন হচ্ছে আল্লিন হচ্ছেন মুবাস শরীফ নিয়ে ফাতিক তারা দুজনেই মনে করত যে দর্শন দার্শনিক সে নবীত দার্শনিকের মর্যাদা নবীতের উপরে আমাদের ইমাম যেখানে বলছেন যে আল্লাহর অলিরা সবাই মিলেও একজন নবীর মতো হতে পারবে না ওলিরা হচ্ছে আল্লাহর যারা অনুসরণ করে সত্যিকার অর্থে আল্লা দিন আমন ও কানুয় তখন ইমান এনেছে তাকে অবলম্বন করেছে তারপরেও তারা নবীদের মর্যাদা খুঁজতে পারেন সেখানে দার্শনিক যারা কাফের এবং যারা কখনো আল্লাহর অস্তিতি বিশ্বাসী নয় বরং মনে করে থাকে সৃষ্টি জগৎ या में, से, से, जा उत्थित होता मन मूल जिन मूल उपादान जाओद नष्ट होना मन करशर मन सबको এই জার্সনিক যারা সবচেয়ে বেশি নিমজ্জিত এবং এই জাতীয় যারা ধর্ম নিরপেক্ষতাবাদী তথাকথিত এবং যারা তথাকথিত তারাও কিন্তু এই জাতীয় তথ্যে বিশ্বাস করে তারা কেউই কিন্তু আল্লাহ তাহলে তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু তার সৃষ্টি মতো চলতে হবে এই নির্দেশনা তারা মানতে রাজি নন মূলত এই দুই গোষ্ঠী পুরোপুরি এবং সাথে সাথে আরেক গোষ্ঠী আসবে যারা दर्शन शास्त्रे मुस्लिम मध्य दर्शन शास्त्र करी देखा जा मरा मानुष्टाजीबल्ला तुम्हारा नबी थे तो मरे गेरा तो आल्ला पक्ष सरसा हम तथाथित मुस्लिम दार्शनिक अथच निम तसाउफर भरे प्रवेश करासाउफ नामधारी इबनाआरबी তারপরে ইবনে সাব ইবনে হুদ তিল মিসায়নি এবং তারা মনে করত যে নবির দার্শনিক স্থান এবং দর্শনশাস্ত্রকে নবতীর উপরে স্থান দিতে হবে তাদের অনেকে আবার এ নিজেরা ওলি হলেও তারা বলতে আমরা অলি হয়ে গেছি আমরা এখন নব্বতীর উপরে আমাদের স্থানটা আর উপরে গেছে আমাদের ইমাম তখন এই ভণ্ড তথ্যকে বন্ড সম্পূর্ণরূপে আমাদের ইমাম আবু জাফর তাহব রহমতুল্লাহ এটাকে খন্ডানোর জন্য তিনি বললেন যে ওলা নুফাদদুল আহ জামিন আউলিয়া আলা আহা জামিল আমা আলি নবী নবির আসুলগণের উপরে কখনো আমরা কোনো ওলিকে স্থান দেই না বরং বলে থাকি যে একজন নবী সমস্ত ওলি থেকে উত্তম সমস্ত ওলি থেকে উত্তম তাহলে বোঝা গেল যে এই জায়গাতে ভুল হওয়ার কারণে অনেকগুলো অনেক জায়গাতে ভুল হবে সেখানে অনেকেই বর্তমান সময়ে অনেকেই এই ভুলের উপর আছেন বিশেষ করে যারা সেকুলার বলেছেন দাবি করেন এবং দার্শনিক বলে যা তারাও এই ভুলের উপর আছেন অনুরূপভাবে যারাই নতুন নতুন দর্শন তত্ত্ব আবিষ্কার করছেন প্রত্যেকেই কিন্তু এই পথে এবং এই মত এবং পথে ধারক এবং বাহক তারা কেউই নবত এবং রেসারতকে প্রতিষ্ঠিত করতে হবে মেনে নিতে হবে ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে রাষ্ট্র জীবনে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানতে হবে এটা তারা মানতে রাজি নয় অনেকে মনে করে থাকে যদি ভালো তাদের মধ্যে যারা তারা মনে করে এটা যে ঠিক আছে যদি মেনেই নাও তুমি নিজে মানতে থাকো আমাদের উপর দিয়ে চাপিয়ে দিও না এটা কখনো হতে পারে না আল্লাহ আল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো এবং হেদায়ত এবং এর বাইরে আর কোথাও হেদায়ত পাওয়ার কোন সুযোগ নেই এখানে আরেকটি জিনিস কিন্তু আমাদের জানা দরকার তা হচ্ছে যে নবী রাসুলগণ তাদের যে আল্লাহ চয়ন করেন গ্রহণ করে থাকেন কিভাবে তাদেরকে আল্লাহ গ্রহণ করেন এই বিষয়টিও কিন্তু তাদের কাছে অনেকের কাছে স্পষ্ট নয় বিশেষ করে দার্শনিক তথাগিত এদের কাছে স্পষ্ট নয় এবং অনেক ওলি তথাগত অলি যাদেরকে আমরা নাম বলে থাকি যারা আল্লাহর অলি তাদের দার্শনিক আল্লাহর ওলি যারা বিশেষ করে দর্শন শাস্ত্রে বিশ্বাসী কিছু কিছু লোককে আমরা অলি হিসেবে অনেকে নিজেদের মধ্যে বলেন যে মুসলিম আল্লাহর ওলি বলে থাকে অনেকে এরা প্রত্যেকেই কিন্তু এই জায়গায় ভুল করেছে এর মধ্যে তারা মনে করে থাকে যে নবত এবং রেসালতকে যদি কোনো কেউ নবী এবং রেসালতকে কিভাবে প্রাপ্ত হবে এটা তারা নির্ধারণ করছে এইভাবে জনবোধ এবং রিসালত এটা কোন আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় বিষয় নয় বরং অনেকে তাদের মধ্যে এটা বিশ্বাস করে জনবোধ এবং রিসালত কেউ ইচ্ছা করলে গবেষণা করে অথবা কোন রকমের ধ্যান করে অথবা কোন রকমের বড় ধরনের তপস্যা করে সেটাকে তারা অর্জন করতে পারে এই জাতীয় বিশ্বাস তাদের মধ্যে রয়েছে অথবা নবীর আসুলদের যে জ্ঞান তাদের যে তথ্য সেটাও তারা লাভ করতে পারে यह विश्वास तेज रहा है नबी और रसुलर पक्ष आल्लायन कितना आल्ला त्रहण करें और दुनिया बुके तेरण करें तेम श्रेणी लोक यह विषयगुला दरअसल परवर्ती पर्वग आलोचना करहमी व